TV বাংলা Manobotar সমাধান ভাইরা যখন মিসে গেলেন তখন ইয়াকুব আল্লাম বললেন যে তোমরা এক দরজা দিয়ে মেসরে প্রবেশ করবে না বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে যাতে তোমাদের উপর বদ নজর না লাগে এবং লোকেরা যেন হিংসা বিদ্বেষ না করে তো এইভাবে বিভিন্ন দরজা দিয়ে ঢুকলে মানুষের নজরে অত পড়বে না আল্লাহা বলছেন যেইভাবে ইউসুফ আলি সালামের বাবা হুকুম করলেন বা এই লোকেরা যারা ইউসু আলি সালাম ভাইরে গেলেন তাদের আব্বা ইয়াকুব আলি সাল্লাম আদেশ করলেন সেইভাবে তারা প্রবেশ করলেন আল্লাহ আল্লাহা বলছেন মা কান্লাহ মিনা ফিনুবাহা তবে আল্লাহ ফাকরবুল আলমিনের ইচ্ছা বা আল্লাহ ফাকরব্বুল আলমিন যা কিছু করতে চান সেই ক্ষেত্রে এই বিষয়গুলি কোনো কাজে আসতে পারে না তবে এটি ছিল ইয়াকুব আলী সাল্লামের মনের কথা যাতে উনি পেশ করেছিলেন আল্লাহ ফাকরব্বুল আলম তাহলে তকদির নির্ধারিত করেছেন এবং আল্লাহ পাক যদি হেফাজত করেন তাহলে কোনো কেউ ক্ষতি সাধন করতে পারেনা আর আল্লাপাক যদি কারো ক্ষতির ইচ্ছা করেন তাহলে কেউ রক্ষা করতে পারে না ওয়াইন নাহুল আল্লা আর তিনি ছিলেন যেহেতু আমি তাকে আলা যখন এই ইউসুফ আল্লা ভাইরা ইউসুফ সালামের কাছে গিয়ে উঠল আলহি তখন। ইউসুফ আলী সাল্লাম তার যে সহোদর ভাই বিনিয়াম তাকে নিজের কাছে দিলেন। কাল এবং বললেন গোপনে আনা আমি হচ্ছি তোমার ভাই ইউসুফ ফালা সুতরাং যা কিছু এই সৎ ভাইয়েরা করছে সেই ক্ষেত্রে তুমি কোনো দুঃখ করিও না তোমার সাথে যে খারাপ আচরণ করেছে অথবা করছে অথবা যা কিছু অতীতে আমার সাথে করেছে এর ওপর কোনো রকমের দুঃখ করিও না আল্লাহ পাক বলেন ফালম্মা জাহজাহাহুম বিজাহাজইহুম জাআলাস সিকায়াত ফি আহলি আখি সুম্মা আয্জানা মুআযযিনু আইয়াতুহাল ঈরা ইননাকুম লা সারিকুন যখন ইউসুফ আলাইহিস সালাম তাদের রশদপত্র প্রস্তুত করে দিল জাআলাস সিকায়াত ফি আহলি আখি তখন একটি পানপাত্র তার যে ভাই বেনিইয়ামিন ওই বেনিইয়ামিনের মালসামানের মধ্যে রাখিয়ে দিল সুম্মা আয্জানা মুআযযিনুন লোকেরা ইসার এখন তোমরা নিঃসন্দেহ চুরি করেছো তখন ভাইরা বললো আকবালু আলি হিম এবং তারা বলল তাদেরকে তোমরা কি পাচ্ছ না কি হারিয়েছে আমরা চুরি করেছি বলছো কালু তখন তারা বললো আল মালিক আমরা বাদশাহ যে পানপাত্র রয়েছে সেই পানপাত্র খুঁজে পাচ্ছি না হারানো পাচ্ছি ওয়ালেমান যা বেহি আর যেই ব্যক্তি এটা এনে দিতে পারবে তাকে হেমল বাই এক উঠে বোঝাই মাল দেওয়া হবে ওয়া বেহি আর এই বিষয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ আমি এর দায়িত্ব নিচ্ছি কালুতাল আলিম তোমা যে দাফিল আর জমা কন্না সারকিন তখন এই ইয়াকু আল ইসালামের ছেলেরা বলল যে আল্লাহর কসম করে বলছি তোমরা ভালো করে জানো যে মা যে নাফিল আর আমরা এই মেসরে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসেনি মামা কন্যা সারেকিন আর আমরা চোর নই কালু ফামা জাজা ও ইনকুন্দুম কাজে বিন তাহলে যদি তোমাদের মধ্যে কেউ এরকম চুরি করে থাকে ধরা পড়ে যাও আর তোমরা যদি তোমাদের এই কথাই মিথ্যু খাও তাহলে তোমাদের এর শাস্তি কী হবে কি শাস্তি তোমাদের জন্য নির্ণয় করছো কালুজা ও মাউজাফি রাহিফাহিকাজিজালিন তারা বললো অর্থাৎ ইউসুফ রসানের ভাইরা বলল যে আমাদের শাস্তি হচ্ছে এই যে যার মাল সামানের মধ্যে এই পানপাত্র পাওয়া যাবে ফাহোয়া জাজা সেই ব্যক্তি হচ্ছে তার শাস্তি অর্থাৎ তাকে তোমরা ধরে নিয়ে যাবে তাকে দিয়ে দিব। তাকে তোমরা গোলাম বানিয়ে নেবে কাজালিকা নাজিজাল এইভাবে আমরা জালেম চোরদেরকে শাস্তি দিয়ে থাকি ফা বাদা বে আউ ইয়া হিম কাবলা আখি কাজালিকা কদনালী ইউসুফ মা কানি দীন মালিক إلا إذا كان الله نرفع الدرجات من نشاء وفوق كل ذي علم عليم تهل لعقوب عليه الصلاة مرة دينه شرية بدان چلو جه كنو باكتی چوري كل شئي بي چور که داش بنية دعا هبه لبنك تاكه الدوره رخي دعا هبه وعنى فاعله يوسف علیه السلام تادر زبان تکه شن نتی چايلن تار پر فبادا بعویاتهم قبل وعا آخيه يوسف علیه صلاة مر جه بھائي اپن بھائي بنیامن تار মাল সামানের তল্লাশির আগে তার যে অন্যান্য অন্য ছিল সদ ভাই তাদের মাল সামানের তল্লাশি শুরু করা হল সুম্মাখরা জাহায়ে আখি তারপরে সর্বশেষে সেই পানপাত্র বের করা হলো আর তার ভাই বিনিয়ামিনের মালসামান থেকে কাজা আলিকা কদিন আলী ইউসুফ আল্লাহাক বলছেন এইভাবে ইউসুফ আলী সালামের জন্য আমি পরিকল্পনা করেছিলাম মা কান আলীজা খাফি দিন মালিক ইল্লা ইয়াসা আল্লাহ কারণ তিনি যে মিশরের যে শাসক রাজা তার ধর্মের ওপর ভিত্তি করে তার ভাইকে রাখতে পারতেন না যদি আল্লাহ না চাইতেন কিন্তু তাদের কাছ থেকে ফায়সলাটা শুনে নিলেন ইসুফ আল ইসালাম যে চোরের শাস্তি তোমাদের কাছে কি রয়েছে তখন তারাই বলে যে চোরের শাস্তি হচ্ছে যে যেই ব্যক্তি চুরি করবে তাকে গোলাম বানিয়ে রেখে নেওয়া হবে নার ফও দারাজা তিম্মান্না শাহ যাদেরকে চাই তাদের মর্যাদাসমূহকে আমি আল্লাহ উঁচা করে থাকি অফাউ কাকুল্লেদি ইমেন আলিম প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির ওপর মহা জ্ঞানী রয়েছে তাহলে পৃথিবীতে কোনো ব্যক্তি নিজের বিদ্যা বুদ্ধির ভিত্তিতে যেন এ কথা না মনে করে যে আমার চাইতে বেশি জ্ঞানী কেউ নেই কারণ প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির ওপর আরও বড় মহা জ্ঞানী নিশ্চয় পৃথিবীতে রয়েছে যার সম্পর্কে মানুষের জানা নেই আর আরেকটি তাফসির হচ্ছে যে যতই জ্ঞানবান ব্যক্তি পৃথিবীতে হয়ে যাক না কেন তার ছেলেরা বলতে লাগল কালুখার তারা বলতে লাগলো যে এ বেনিয়ামিন যদি আজকে চুরি করে থাকে তাহলে ফাঁকাত সারাক আখমিন কাবুল এর পূর্বে যে তার ভাই ইউসুফ চলে ও চোর ছিল এদের দুই ভাইয়ের কারো চরিত্র ভালো নাই এ যদি চোর হয় তো সেও এই ধরনের ছিল ফাঁসার রাহা ইউসুফি নাফসি ইউসুফ আলিয় সাল্লাম এ কথা শুনে মনের মধ্যেই লুকিয়ে রাখলেন প্রকাশ করলেন না পলাম ইউব্দ আলহম তাদের সামনে তা গোপনে রাখলেন প্রকাশ করলেন না কাহালা আন্তুম সার মানায় এবং মনে মনে বললেন যে তোমরা তোমাদের অবস্থানের দিক দিয়ে বড় নিকৃষ্ট তোমাদের আচার আচরণ তোমাদের ব্যবহারের ছেলেরা বলল যে হে আজিজ ইউসুফ আলহিসের কাছে দরখাস্ত করলো যে ইন্না আবান শেখান কাবিরা এ আব্বা রয়েছে যে অত্যন্ত বার্ধক্যে পৌঁছে গেছি। এবং এ বৃদ্ধ মানুষ ছেলেকে ছাড়তে কোনো মতে রাজি হচ্ছিলেন না আমরা অনেক চেষ্টা করে এই ছেলেকে নিয়ে এসেছি সুতরাং তাকে ছেড়ে দিয়ে ফাখুজ আহাদানা মাকান আমাদের একজনকে তার পরিবর্তে আপনারা নিয়ে নেন ধরে নেন এবং তাকে কিতোদাস বানিয়ে রেখে নেন ইন্না নামিন আপনাকে আমরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্তই দেখছি আলামা ইউসুফ বললেন যে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পানা চাইছি না যে এমন ব্যক্তিকে ধরব যে ব্যক্তি অপরাধ করেনি এটা হইতে পারে না তবে ওই ব্যক্তিকে আমরা যেই ব্যক্তির মাল সামানের মধ্যে আমাদের চুরি করা বস্তু যেটা চুরি করেছে সেটা পেয়েছি আলমুন আর আমরা যদি এরকম কাজ করি যেই ব্যক্তি নির্দোষী তাকে আমরা ধরে গোলাম বানিয়ে নিই তাহলে আমরা তো জুলম অত্যাচার করবো এইরকম জুল অত্যাচার করতে চাই না ইউসুফ সালাম যে এই হিল্লা বাহানা করলেন এরকম বাহানা করা এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তফসিরের দিকে ফিরে আসছি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 साढ़े बारोटादे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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় কোথা থেকে কার মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ব্যবহার করছেন সেজন্য ব্যবহার করতে হবে কার और तुले धरारम जेटा नाम हादिस्य नहीं मूल उद्देश्य छो सत्देश दीब असत्जेज যেভাবে হচ্ছে মাত্র দুটি থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দেবে কেমন ছিল রাসুল্লাহ মোহনাল করেছেন নম্বর আশিতেম খালাসিয়া যখন ইয়াকু আলাই সালামের ছেলেরা নিরাশ হয়ে গেল যে ইউসুফ আলি সাল্লামকে কোনো মতে রাজি করতে পারলাম না যে আমাদের মধ্য থেকে এক ভাইকে রেখে নেন আর ইনিয়ামিনকে ছেড়ে দেন খালাস জিয়া তখন তারা দূরে এক কনায় গিয়ে পরামর্শ করলো আপোষে যে আমরা কি করতে পারি তালা কবির রহম তাদের যে বড়ো ভাই ছিলেন তার মধ্যে কিছুটা সততা ছিল এবং তিনি অনেকটাই ভালো মানুষ ছিলেন যে ভালো পরামর্শ দিতেন আলাম তা বললেন যে তোমরা কি জানো না যে আন্না আবাহুমক আজ আলী কুমা কামিন আল্লাহ যে তোমাদের আব্বা तुम्हारे अकाट्ट अंगीकार प्रतिश्रुति जे तुम्हरा हिफाजत ये बेन के लिए आसीन कबुलर तमफी यूसुफ और यूर्वे तुम्हारा यूसुफ अल्लम सम्पर्ुटी कर अबरहल आरदाह सूतरा मिसर घूमी थकब हत्याी अभी जत्वा अनुमति ना दे तुमरा जाओना के আউ ইয়াহ কুম আল্লাহলি অথবা আল্লাপাক আমার জন্য কোনো সিদ্ধান্ত দান করবেন কোনো ফায়সলা করবেন যা আমি বেনিয়ামিনকে এখান থেকে উদ্ধার করতে পারব। পারবা খায়রুল হাকিমিন এবং তিনি সর্বোত্তম ফায়সালা করি আবানা ইনাকারাক অমা শাহেদনা ই আলিম না যাও তোমরা তোমাদের আব্বার কাছে ফিরে যাও ফাকুল এবং গিয়ে বলো যে হে আব্বা ইন না সারাক তোমার ছেলে আমরা তত্ত্বাবধান করার মতো ক্ষমতা রাখি না আমরা যা আমাদের চোখের আড়ালে রয়েছে সে সম্পর্কে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি না যে আসলে কি ঘটনা ঘটেছে আল্লাপাক এর সাদ আলী কারিয়াতি ফিহা। والاير التي اقبلنا فيها وان لا صادقون الله পাক বলছেন যে জিজ্ঞাসা করো ওই জনপদের লোকদেরকে التي فيها যেখানে আমরা ছিলাম التي اقبلنا فيها আর যেখানে ওই যে কাফেলা جاي الله পাক رب العالمین এখানে ارشاد করেছেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদেরই কথা বর্ণনা করতে গিয়ে واسال القريه التي كننا فيها ওই জনপদের লোকদেরকে জিজ্ঞাসা করো যেখানে আমরা গিয়েছিলাম অর্থাৎ মিশরের লোকদেরকে যেখানে আব্বা আপনার ছেলে মালসামানের মধ্যে পাওয়া গেছে সেই চুরি করা বস্তু পানপত্র তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে সত্য উদ্ঘাটন হবে ওল এই রাল্লা আকবাল্লাফিহা আর যেই বাণিজ্যিক কাফেলা যাদের সঙ্গে আমরা ফিরে এসেছি তাদেরকে জিজ্ঞাসা করেন ওয়ালহা দেখুন আর আমরা সত্য কথাই বলছি কোন মিথ্যার আশ্রয় আজকে নিয়ে নি কাল ইয়াকুবু আলি সাল্লাম বললেন বালসউলতাল আমরা জামিয়া জমিয়া ইনাহ আলীমুল হাকিম আল্লাহা বলছেন যে তোমরা যেমন আমার ছেলে বেনিয়াম চুরি করেছে ফসা বরুন্মিল কাজেই সর্বোত্তম ধৈর্য ধারণ ছাড়া আর কোনো আমার উপায় নেই আসাল্লাহ আিয়ানি বেহিম জমিয়া আল্লাহর কাছে আশা করা যায় যে তিনি এসবকে আমার কাছে নিয়ে আসবেন এবং আমাদেরকে একত্রিত করবেন ইনাহু হু আল আলীমুল হাকিম নিশ্চয়ই আল্লাহ পাক সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞা মায় ও আসা ইউসুফা হুজনে কাজিম আল্লাহ পাক বলছেন যে ইয়াকুব আলিয়াল্লাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এ দুঃখজনক ঘটনা শুনে মুখ ফিরিয়ে নিলেন আর বললেন ইয়া আসাফা আলা ইউসুফ হাই আফসুস হাই পরিতাফের বিষয় ইউসুফ ইউসুফের ওপর তিনি অশান্তি অনুভব করছিলেন কালুতল্লাহ ইউসুফ হত্তা তাকুনা হারাদান তখন ইয়াকুব আল ইসলামের ছেলেরা বলল যে আল্লাহর কসম করে বলছি আপনি মনে হয় সর্বদাই ইউসুফকে স্মরণ করতে থাকবেন ভুলবেন না ইউসুফকে এত কাল হয়ে গেল তবু হাতা তা কোনা হারা যান আপনি মমূর্ষ অবস্থায় পৌঁছে যাবেন মমূর্ষ হওয়া পর্যন্ত আপনি ইউসুফকে ভুলবেন না যতদিন দুনিয়া থেকে না মরবেন ততদিন পর্যন্ত মনে হয় ইউসুফকে ভুলবেন না হারা যান মানে মমূর্ষ্য অবস্থায় পৌঁছে যাও আও তা মিনাল হালে কিন অথবা আপনি মৃত্যু যতদিন বরণ করবেন না আল্লাহ ফাকরাবুল আলম এরশাদ করছেন আয়ত নম্বর ছিয়াশিতে যে কালা ইনামা আশকু বস্সি ওয়া হুজনি এল আল্লাহ ওয়া আলমিন আল্লাহ মা আল্লাহ আলমন ইয়াকুব আলাই সালাম বললেন যে আমি আমার দুঃখ আর বেদনার অভিযোগ একমাত্র আল্লাহ পাখের দরবারই করছি আর কারো কাছে শোক আর বেদনার কথা বলে লাভ নেই ওয়া আলমিন আল্লাহ মা আল্লাহ আলমন এবং আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানতে পারছি যা তোমরা জানো না তিনি ইশারা ইঙ্গিত পেয়ে যাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে যে আমার ইউসুফও বেঁচে আছে এবং বেনিয়ামিনো আছে এবং এদের সাথে আমি একত্রিত হতে পারবো আল্লাহ পাক যখন ইচ্ছা করেছেন তখন নবী ইয়াকুব আল ইসাল্লামকে জানিয়ে দিয়েছেন পক্ষান্তরে বাড়ির কাছেই যে অন্ধকূপে ফেলে দেওয়া হয়েছিল তখন তিনি সংবাদ পান এর দ্বারা স্পষ্ট হয় যে আল্লাহ আল্লাপাক রাব্বুল আলমিন ইল মেঘব মাত্র নিজের জন্য সুনির্দিষ্ট রেখেছেন অদৃশ্যর জ্ঞান সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আসমান জমিনে ফুল্লা আলমান ফিসামাওয়াতবা ইল আল্লাহ আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের সংবাদ জানে না তারপরে কেউ যদি আল্লাহর এটি হচ্ছে আরো বলে ইদ যাও তোমরা যাও ফতে ইউসুফ ও ইউসুফ এবং তার ভাইয়ের তোমরা খোঁজ খবর লও আছে কোথাও আছে ওলা তাই আসুমের রহিল্লা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না ইন্না আসমুল কাফিরোন শুনে রাখো যে আল্লাহর রহমত থেকে একমাত্র কাফের সম্প্রদায় নিরাশ হতে পারে মুসলিম আল্লাহর রহমতের আশাবাদী হবে আল্লাহ রহমত থেকে কখনও নিরাশ হবে না আল্লাহ ফাদেরকে অবশ্যই হতাশাগ্রস্ত করবেন না ফালাম্মা দখালু আলিহেজান ইন্না আজ মতিন এবারে ইউসুফ আলী সালামের দরবারে তৃতীয়বারের মতো যাচ্ছেন ইয়াকুব আলী সালামের ছেলেরা নিজের খাদ্য খাদ্যদ্রব্য সেখান থেকে হাসিল করার জন্য ফালাম্মালু আলী হে যখন তারা প্রবেশ করল ইউসুফ আলী সালামের দরবারে কালো তখন বলল হে আজিজ হে মেশরের অধিপতি মাসানা ও আহলানা দর্র আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনকে অভাব বিপদ আপদ ঘিরে ফেলেছে এবং আমরা স্বল্প পুঁজি নিয়ে এসেছি আপনার কাছে আমাদের কাছে বেশি টাকা পয়সা নেই তবে আপনি আমাদেরকে পূর্ণ মাত্রায় ওজন এবং আমাদেরকে কিছু দান খায়রাতও করুন ইন আল্লাহদ্দ নিশ্চয় আল্লাহ আকরবুল আলমিন যারা দানশীল তাদেরকে পুরস্কৃত করেন কাল আলম তুমে তখন ইউসুফ আলিয়ালাম জিজ্ঞাসা করলেন যে আচ্ছা জানো কি যা তোমরা করেছ ইউসুফ আলহিসের সাথে ওয়াখি এবং তার ভাই বেনিয়ামিনের সাথে যে জুল মত্যাচার করেছে এসব সম্পর্কে তোমাদের কিছু খেয়াল আছে তোমাদের কোনো অনুভূতি আছে ইজ আন্তুম জাহেলুন যখন তোমরা অজ্ঞমূর্খ ছিলে কালু তখন এই ভাইরা বলল। আ ইনাকাল্লা আনতা ইউসুফ আপনি কি ইউসুফ নাকি কালা আনা ইউসুফ আমি তো হচ্ছি সেই ইউসুফ ওয়াহাজা আখি আর এই হচ্ছে বেনিয়ামিন আমার সহোদর ভাই কাদমান্নাল্লাহ আলীন আল্লাহ আমাদের উপর বিশেষ অনুগ্রহ করেছেন ইন্নাকে ফাইন আল্লাহ আজির মহসেন নিশ্চয় যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং ধৈর্য ধারণ করবে ফাইন আল্লাহ আজর আল মহসেনিন আল্লাহ পাক এইরকম সৎকর্মশীল নিষ্ঠাবানদের পারিশ্রমিককে কর্মফলকে কখনো বিনষ্ট করবেন না সুতরাং আমরা সংযত ছিলাম আমরা পাপ মুক্ত ছিলাম আমরা তোমাদের জুলম অত্যাচার করিনি বাড়াবাড়ি করিনি এবং আমরা ধৈর্য ধারণ করেছি আল্লাহাক আমাদেরকে সম্মানিত করেছেন প্রাধান্য দিয়েছেন মর্যাদা দান করেছেন ওয়াইন কুন্না খাত আর আমরাই ছিলাম অপরাধী বড়ই ভুল করেছি কাল ইউসুফ আলাইমিন আজকে তোমাদের উপর কোন রকমের তিরস্কার নেই তোমাদেরকে কোনোরকমের ভর্সনা করছি না তোমাদের বিরুদ্ধে কোন রকমের অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে যেন মাফ করে দেন ওহ আর হামুর রাহিমিন এবং তিনি হচ্ছেন সমস্ত দয়াবানদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দয়াবান আল্লাহ পাকরাবুল আলমিন এরশাদ করেছেন ইজহাবু বে কামি সিহাজা ফলকুহ আল্লাহ আহলিক আজমাইন ইউসুফ আলিসালের কথা বর্ণনা করে আল্লাহ এরশাদ করছেন যে ইউসুফ আলহিসাল বললেন যে যাও আমার এই জামাটি নিয়ে যাও আলকুহ আলাও নিয়ে গিয়ে আমার আব্বার মুখমন্ডলের ওপর সেটাকে রেখে দেবে মুখমন্ডলকে স্পর্শ করাবে ফিরে আসবে পরিজন সকলকে নিয়ে আমার কাছে তোমরা চলে আসবে যখন এই বাণিজ্যিক কাফেলা ছেলেদের সেখান থেকে বেরিয়ে পড়েছে কালা বহম তখন তাদের পিতা অর্থাৎ ইয়াকুব আল সালাম বললেন ইন্দুরি হাই ইউসুফ আমি ইউসুফ আলি সাল্লামের সুগন্ধি পাচ্ছি ঘ্রাণ পাচ্ছি লাউল আন তোফান যদি আমাকে তোমরা বয়বৃদ্ধ দিশাহারা মনে না করো যে আমি আমার বয়স বেশি হয়ে গেছে সেই আমি আলতু ফালতু কথাবার্তা বলছি আমি অনার্থ কথা বলছি এইরকম যদি তোমরা না ভাবো তাহলে তোমাদেরকে সত্য কথা বলছি যে আমি ইউসুফ আলি সালামের। ঘণ পাচ্ছি কালু তখন তারা বলল তাল্লাহি আল্লাহর কসম করে বল আপনার ওই পুরাতন যুগের বিভ্রান্তিতে রয়েছেন আপনি ওই শোকে পড়ে আপনি কেমন কথা বলছেন এখনো কি আর ইউসুফের হদিস পাওয়া যেতে পারে আল কাহু আলা কালা আলমকি আলমিন যখন ইয়াকুব আলী সালামের কাছে সুসংবাদদাতা আসলো আল কাহু আল্লাহি তখন সেই জামাটিকে যা দিয়ে পাঠিয়েছিলেন ইয়াকুব আলি সালামের মুখমন্ডলের ওপর রাখলো ফারতাদা তখন তার দৃষ্টিশক্তি সুন্দর ফিরে আসলো কাল তখন বললেন ইয়াকুব আলী সাল্লাম আলম আকুল্লাহ তোমাদেরকে কি আমি আগেই বলিনি আলম আল্লাহ আল্লাহ আলমন আমি আল্লাহর পক্ষ থেকে আমি কিছু জানি যা তোমরা না কাল আবানা ইস্তাল ফেল্না জুন ইন্না কন্যা খাতে আব্বা আমাদের জন্য আমাদের গনার মার্জনা কামনা করেন আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন ইন্না কুন্না খাতে আমরা বড় অপরাধী ভুল করেছি আমি শীঘ্রই তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে মার্জনা কামনা করবো যে আল্লাহ আমার এই ছেলেদেরকে মাফ করে দাও ও আদা করলেন কিন্তু সাথে সাথে আল্লাহর কাছে মার্জনা কামনা করলেন না যেমন ভাবে বলেছিলেন ইউসুফ আলী সাল্লাম যে আলীকুমা ইয়াক ফেরুল্লাহ আক সাথে সাথে আল্লাহ যেন তোমাদেরকে করেন এই দোয়া দিয়েছিলেন কিন্তু আলি সাল্লাম মাফ না এর দুটি কারণ বলা হয়েছে তাফসির একটি হচ্ছে যে এই দোয়াটি আমি ভোর রাত্রে করবো যে সময় আল্লাহ হয়ে যান সেই সময় দোয়া করবো যাতে করে কবুল হয় আর আরেকটি তাফসির বলা হয়েছে যে যেহেতু এটি ছিল ইউসুফ আলি সাল্লামের হক ইউসুফ উপর অন্যায় করা হয়েছে তার উপর অত্যাচার করা হয়েছে ভাইদের পক্ষ থেকে সুতরাং ইউসুফ আলি সালামের পরামর্শ নিয়ে এবং তার সাথে আলোচনা করার পরেই এদের জন্য আল্লাহ পাকের দরবারে আমি মার্জনা কামনা করব। আল্লাহ ফাক রব্বুল আলম যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন আমাদেরকে নে কামলের তৌফিক দান করেন আমাদেরকে কোরআনসন্না মোতাবেক চলার যেন তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহ হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে জুলম অত্যাচার করা থেকে আল্লাহাক যেন রক্ষা করেন আমাদের উপরে যেন কেউ জুলম করার ক্ষমতা না পান আল্লাহ পাক যেন আমাদের জালেমদেরকে যেন চাপিয়ে না দেন সুফহান আরবিলজাতাম্মা এসেফুন ও সালামুল আলমুর সালীম ও আহামদুলিল্লাহ রব্বিক আলমিন No, no, no. আপনার আপনার পারে। পারে। শূন্য এক এক ইউকে পাউন্ড তিন শূন্য এক 3096 बेमेल करेट पिस डट ई मानवतार समाधान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 देख रियाज सालेहीन कल सन्दा छटाय पुनः सम्प्रचार दोपुर टीवी बांगलेश